গত পর্বে আমরা আলোচনা করেছিলাম চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি অর্থাৎল নিয়ে আজ আমরা আলোচনা শুরু করব চারটি প্রাথমিক বিষয়ের দ্বিতীয়টি নিয়ে আলমাস আল্সানিয়া আল্লাহিস সানিয়া আল্লা আলু বিহি দ্বিতীয় মাস আল্লাহ হল দ্বিতীয় বিষয় হল রিল্মের উপর আমল করা এক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে ইসলামে কীভাবে কাজ বা আমলের শ্রেণী বিভাগ করা হয়েছে প্রথম শ্রেণী হলো এমন আমল যার নির্দেশ দেওয়া হয়েছে যা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ওয়াজিব ফরোজ তারপরের শ্রেণী হলো এমন কাজ যা করা বাধ্যতামূলক না কিন্তু করলে তার জন্য আপনি পুরস্কৃত হবেন সুন্না মুস্তাহাব এগুলো তারপর হলো মাকরু অর্থাৎ অপছন্দনীয় এবং তারপর হলো হারাম হারাম কাজের ক্ষেত্রেও আমাদের করণীয় আছে এল প্রয়োগ করার ব্যাপার আছে হারাম কাজের ক্ষেত্রে রিল্ম প্রয়োগ ও বাস্তবায়নের অর্থ কী বাস্তবায়নের অর্থ হল সেগুলো বর্জন করা হারাম কাজ ও যেসব কাজ শির্ক সেগুলোর ব্যাপারে রিল্ম প্রয়োগ করাও রিল্মের উপর আমল করার অন্তর্ভুক্ত আর এসব ব্যাপারে রিল্ম প্রয়োগের অর্থ হলো এগুলো পরিত্যাগ করা এগুলো থেকে দূরে থাকা পাপ ও শির্ক ত্যাগ করা রিল্ম অনুযায়ী আমল করার অন্তর্ভুক্ত যদি কেউ হারাম কাজের ক্ষেত্রে ঐম অনুযায়ী আমল করে অর্থাৎ সে শির্ক ও পাপ ত্যাগ করে বর্জন করে তাহলে কি সে পুরস্কৃত হবে এর উত্তর দুরকম হতে পারে যদি সে আল্লাহ সুবাহানহুয়া তালার জন্য এগুলো ত্যাগ করে তাহলে এ ক্ষেত্রে অবস্থা হল বুহারি ও মুসলিমে বর্ণিত এই হাদিসের মতো যে ব্যক্তি কোন পাপ কাজের কথা চিন্তা করে অথবা করার ইচ্ছা করে যদি সে পাপ কাজটি করে তাহলে একে তার আমল নামায় একটি গুণা হিসেবে লেখা হবে আর যদি সে কেবল গুনার কথা চিন্তা করে বা ইচ্ছা করে কিন্তু সেটি না করে তবে সেটি লেখা হবে না অন্য একটি বর্ণনা অনুযায়ী যদি সে আল্লাহ সুবাহর পক্ষ থেকে পুরস্কারের আশায় সেই পাপ কাজটি করা থেকে বিরত থাকে তবে সে এর জন্য পুরস্কৃত হবে এটা হলো প্রথম অবস্থা যদি কেউ আল্লাহর জন্য পাপ কাজ করার ইচ্ছা হলেও তা থেকে বিরত থাকে তবে সে পুরস্কৃত হবে আর যদি পাপ কাজ করার ইচ্ছে হবার পর অলসতা কিংবা অক্ষমতার কারণে কেউ সেই পাপ কাজ করা থেকে বিরত থাকে তবে সেক্ষেত্রে সে পুরস্কার পাবে না যেমন প্রাণের বন্ধুরা তাকে নিতে না আসার কারণে সেদিন তার বারে মদ খেতে যাওয়া হল না আর তারপর সে বলল আলহামদুলিল্লাহ আমি তো আজকে বড় পুরস্কার পাচ্ছি না এক্ষেত্রে সে পুরস্কার পাচ্ছে না কারণ সে আল্লাহ আল্লা সুবাহানহুয়াত আলার জন্য পাপ কাজ থেকে বিরত থাকেনি হয়তো বন্ধুরা গাড়ি নিয়ে না আসার কারণে তার বারে যাওয়া হয়নি কেউ কোনো মেয়েকে প্রস্তাব দেওয়ার পর মেয়েটি তা প্রত্যাখ্যান করলো আর তারপর সেই লোক বলল আলহামদুলিল্লাহ আমি জিনা করিনি তাই পুরস্কার পাচ্ছি না এক্ষেত্রে সে পুরস্কার পাচ্ছে না পুরস্কার পাবে না কারণ সে জিনা থেকে বিরত থেকেছে কারণ মেটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তাই এটা তার জন্য সম্ভব ছিল না যদি এটা এমন হতো পাপ কাজ করার সব সুযোগ তার সামনে থাকার পরেও সে বলল আমি আল্লাহ সুবাহানাহতার জন্য এই পাপ কাজ থেকে বিরত থাকলাম তাহলে সে পুরস্কার পেত যদি আপনার সামনে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর জন্য আপনি সেটা বর্জন করেন তাহলে আপনি পুরস্কৃত হবেন সুযোগ না থাকার কারণে পাপ করলেন না এক্ষেত্রে আপনি কোনো পুরস্কার পাবেন না যেমনটা এই হাদিসে আছে সুতরাং হারামের ক্ষেত্রেও রিল্ম অনুযায়ী আমলের ব্যাপার আছে লেখক তার আলোচনাতে প্রথমে রিল্মের কথা বলেছেন আর তারপর এনেছেন রিল্মের উপর আমল করার কথা কারণ রিল্মের মাধ্যমে নিয়ত এবং কর্মপদ্ধতি বিশুদ্ধ হয় যার ফলে আপনার আমল সঠিক হয় আসুন এখন এলম অনুযায়ী আমল করার ক্ষেত্রে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দেওয়া যাক মনোযোগ দিয়ে শুনুন সালাফদের সাথে আমাদের পূর্বশুরুদের সাথে আমাদের বর্তমান সময়ের মানুষদের একটা বড় পার্থক্য হল এলম অনুযায়ী আমল করা আল্লাহ আল্লা সুবাহ বাকার ৪৪ নাম্বার আয়াতে বলেছেন অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বোঝো না এখানে প্রশ্নের মাধ্যমে আল্লাহ সুবাহ তিরস্কার ও ভর্সনা করেছেন তোমরা মানুষকে যা করতে বলো নিজেরা সেটা করো কেন যা আপনি জানেন যা আপনি প্রচার করেন সেটা অনুযায়ী আমল না করার ব্যাপারে আল্লাহ সুবাহ তালা তিরস্কার করেছেন এই আয়াতটি নাজিল হয়েছিল বনি ইসরাইলের আলিমদের ব্যাপারে তবে এটি উম্মতে মোহাম্মদীর আলিম সাধারণ মানুষ এবং অন্যান্য সকল মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ ত আল আনহুমা বলেছেন মদিনার ইহুদিরা তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা মুসলিম হয়ে গিয়েছিল তাদেরকে বলতো ইসলামের উপর থাকতে এবং এই ব্যক্তি অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম যা শেখাচ্ছেন তার উপর থাকতে কারণ তিনি সত্য বলছেন কিন্তু তারা নিজেরাই ইমান আনত না তারা যা প্রচার করত সেটা অনুযায়ী আমল করতো না আর তাই তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করা হয়েছে ইবনে জারির আবারি রাহেমাহুল্লাহ বলেছেন বনে ইসরায়েলের আলিমরা সাধারণ ইহুদিদের আল্লাহর আদেশ মেনে চলতে ও সৎ কাজ করতে বলত কিন্তু তারা নিজেরাই পাপ করত এই আয়াতে তাই তাদের তিরস্কার করা হয়েছে কিন্তু এখানে কেন তিরস্কার করা হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কাজ করতে বলার কারণে তাদের তিরস্কার করা হচ্ছে না তাদের তিরস্কার করা হচ্ছে কারণ তারা নিজেরা ভালো কাজ করতো না আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন যাতে ভুল বুঝে আজকের পর থেকে লেকচার শোনা বন্ধ না করে দেন আমি চাই না কেউ এমন বলুক যে তলিবুল আলিম বা এলিম অন্বেষণকারীদের দায়িত্ব এতই বেশি তাদের এতই সতর্ক থাকতে হয় যে আমি এইম শেখা বন্ধই করে দেব কারণ এর চেয়ে অজ্ঞ থাকাই সোজা আর নিরাপদ এ ব্যাপারে সঠিক মত হলো সৎ কাজের আদেশ মন্দ কাজে আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন এ দুটো আলাদা জিনিস দুটো পৃথক জিনিস সৎ কাজের আদেশ ও মন্দ কাজে করা একটা দিক আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন হল আরেকটা আলাদা দিক দুটো করাই বাধ্যতামূলক তাই কোনো একটি যদি ছুটে যায় তাহলে অন্যটি ছেড়ে দেওয়া যাবে না এক্ষেত্রে আরেকটি মত আছে তবে এটাই হলো সবচেয়ে সঠিক সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা আমাদের দায়িত্ব আবার আমাদের ব্যক্তিগত জীবনে এবং কাছের মানুষদের মধ্যে এর বাস্তবায়নও আমাদের দায়িত্ব কিন্তু কোনো কারণে একটির ক্ষেত্রে আমাদের কমতি হলে সেটার কারণে অন্যটি ছেড়ে দেয়া যাবে না বন্ধ করে দেয়া যাবে না অনেকে বলেছেন যদি নিজে কেউ গুনাহ করে তবে তার উচিত না অন্যদের সেই গুনাহ করতে মানা করা কিন্তু এই মতটি দুটো মতের মধ্যে দুর্বল আমরা যে আয়াতের কথা বললাম মূলত এখানে বলা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করছো এটা সঠিক সুতরাং তোমরা নিজেরাও এই উপদেশের অনুসরণ করো এখানে বলা হচ্ছে না যে যদি নিজে না করো তাহলে সেটা বলাও বন্ধ করো তোমরা সত্য বলছ নিজেরাও সেই সত্যের অনুসরণ করো মানুষকে যে মন্দ কাজ থেকে বেঁচে থাকতে বলছো তোমরা নিজেরাও সেগুলো থেকে বিরত থাকো নিজেদের সংশোধন করার কাজ করো এখানে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার কারণে তিরস্কার করা হচ্ছে না বরং বলা হচ্ছে যা বলছ যা শেখাচ্ছ নিজেও সেটার অনুসরণ করুদের অষ্টআশি নাম্বার আয়াতে আমরা দেখি যে সুইব আলাইসালাম বলছেন যে কাজ থেকে আমি তোমাদের নিষেধ করছি তোমাদের বিরোধিতা করে সে কাজটি আমি করতে চাই না আমি আমার সাধ্য মতো সংশোধন চাই আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তাওফিক নেই আমি তারই উপর তাওয়াক্কুল করছি এবং তার কাছেই ফিরে যাই বুখারি ও মুসলিমে একটি হাদিস আছে হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন عن اسامه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يجاء بالرجل يوم القيامه فيلقى في النار فتندلق اقطابه في النار فيدور كما يدور الحمار برحاه فيجتمع اهل النار عليه فيقولون اي ما شأنك اليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر বলেছেন আমি রাসুল্লাহ আলহামকে বলতে শুনেছি যে কেয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে এবং তাকে জাহান নামে রাখা হবে আরেকটি বর্ণনাতে আছে এই ব্যক্তি হল জাহান নামে প্রবেশ করা প্রথম ব্যক্তি সে জাহান নামের আগুনের ভেতরে চক্রাকারে ঘুরতে থাকবে যেমন গাধা বা গরু ঘানি টানতে থাকে জাহান নামের বাসিন্দারা তার চারপাশে এসে জড় হবে এবং বলবে হে অমুক হে শাইখ হে আলিম আপনি না আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতেন আপনি না আমাদের সামনে সুন্দর খুদ্া দিতেন আপনি না টিভি চ্যানেলে আসতেন এবং আমাদের বলতেন কি করা উচিত আর কি করা উচিত না अपनी ना टुईट करतें फेसबुक स्टैटास दिन अपन विभिन्न उपदेशमूलक भिडियो यूट्यूब देखत आपनी ना शेखें क्यों उचित बर्जन करा उचित आपनी एखे एक जहां नामे कि करा अबा विस्तृत জাহান নামের বাসিন্দারা এ ব্যক্তিকে জাহান নামে দেখতে পেয়ে অবাক হবে কারণ এই ব্যক্তি ছিলেন একজন শাইখ একজন আলিম জাহান নামের বাসিন্দারা অবাক হবে কারণ এই ব্যক্তিকে দুনিয়াতে ধার্মিক দিনদার ও ন্যায়পরায়ণ মনে করা হতো তাদের প্রশ্নের জবাবে লোকটি বলবে আমি অন্যদের সৎ আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না আর আমি অন্যদের অসৎ কাজে নিষেধ করতাম কিন্তু নিজে সেটি থেকে বিরত থাকতাম না লেখক বলেছেন এক আমল আমল দিনে চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেযা ছাড়া কেউ এক পাও অগ্রসর হতে পারবে না যে বিষয়টির ব্যাপারে সে প্রথমে জিজ্ঞাসিত হবে তা হলো কিভাবে সে তার জীবন কাটিয়েছে দ্বিতীয় প্রশ্ন হবে তার জ্ঞানের ব্যাপারে সে কি অর্জিত জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছে এবং জ্ঞান অনুযায়ী আমল করেছে বিশেষ করে সে কি জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে তৃতীয় প্রশ্ন হবে তার সম্পদ নিয়ে কিভাবে সে সম্পদ অর্জন করেছে এবং কীভাবে খরচ করেছে চতুর্থ প্রশ্ন হবে কিভাবে সে তার যৌবন কাটিয়েছে এই চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কেউ এক পাও অগ্রসর হতে পারবে না আমরা এখানে এই হাদিসটি উল্লেখ করছি কারণ দ্বিতীয় প্রশ্নটি হল জ্ঞানের ব্যাপারে অর্জিত জ্ঞানের উপর আমল করা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর দিতেই হবে আর তাই এই মস্তিষ্ককে মজুত করে রাখার জিনিস না এইম হলো আমলের জন্য আত্মাবারানিতে একটি হাদিস আছে আল কাবির এবং আল মন্দির হাদিসটিকে সহাই বলেছেন عنجن ببن ع الله رض الله تقال عنه ققال قال رسول الله صلى الله عليهوسم مس عاالم الذي علمم الناس الخيد نس نفسة كماصل الساج ودي রাসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম বলেছেন একজন এলিম সম্পন্ন ব্যক্তি যে অপরকে শিক্ষা দেয় কিন্তু নিজে সেই এইম বাস্তবায়ন করতে ভুলে যায় তার অবস্থা হল মোমবাতি বা প্রদীপের মতো সে অন্যকে আলো দেয় ঠিকই কিন্তু নিজে জ্বলে নিঃশেষ হয়ে যায় এটা হলো নাবী মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দেয়া উদাহরণ মুসনাদে আহমদ সহি তরগিবত্তার হিব ইবনে হেব্বান এবং আলবাহাকিতে একটি হাদিস বর্ণিত আছে عن عناس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليله اسري بي على قوم تقراد شفاههم بمقاريد من نار قال قلت من ها اولئ قال ها اولئ قتاب من اهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون انفسهم وهم الكتاب افلا يعقلون মেয়েরাজের রাতে রসুল্লাহ সাল্লু আলাইসালাম এমন কিছু লোকদেরকে দেখলেন যাদের ঠোঁট ও জিব্বাগুলো আগুনের ছুরি দিয়ে কাটা হচ্ছিল প্রতিবার কাটার পর এগুলো আবার পূর্বের অবস্থায় তারপর সেগুলো আবার কাটা হচ্ছিল এভাবে চলতেই থাকছিল তো রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের পাশে জিব্রিল আলাইসাল্লাম ছিলেন রসুল্লাহ সাল্লু আলিহ্লাম প্রশ্ন করলেন এরা কারা কেন তারা এভাবে কষ্ট পাচ্ছে اللهم آتي نفسي تقواها وزكها أنت خيذ من زكاها أنت وليها ومولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تجبع ومن دعوة لا يستجاب لها সেই মুসলিম এসেছে রসুন উল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন এইম থেকে যা উপকারে আসে না এমন অন্তর থেকে যাতে আল্লাহর ভয় নেই এমন নাফ থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন দুয়া থেকে যার উত্তর দেয়া হয় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি অনুপকারী জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই যদি আজকের লেকচার থেকে শুধু একটা জিনিস আপনি মনে রাখতে চান তাহলে এই হাদিসটি মনে রাখুন ওয়াল্লাহি যদি আপনি সত্যই এই হাদিস অনুধাবন করতে পারেন তাহলে আপনি নিদারুণ মনোবেদনা অনুভব করবেন যদি আপনি আসলেই উপলব্ধি করতে পারেন এই হাদিস তাহলে আপনি অন্তর জালায় ভুগবেন একটু নিজেদের সাথে সৎ থেকে প্রশ্ন করুন আমরা কয়জন এই দোয়া করি যারা এই লেকচার এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করেন আমি তাদেরকে উত্তমদের মধ্যে উত্তম মনে করি ইনশা আমরা এখানে এমন জ্ঞানের কথা আলোচনা করি যা দুনিয়াবি প্রাপ্তির জন্য না আমরা এখানে অর্থের লেনদেন করি না আমরা জনপ্রিয়তার জন্য এগুলো করি না কোনো প্রতিযোগিতার খাতিরেও এগুলো করি না কেউ এখানে মেয়েদের সাথে কথা বলতে আসে না কেউ এখানে বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশা করতেও আসে না আল ওয়ালাওয়াল বাড়ার ক্ষেত্রে চরম পর্যায়ের ত্রুটি নিয়ে অনেকে প্রেমের ফিকা বা এই জাতীয় নামের আড়ালে নারী পুরুষের মিলন সংক্রান্ত কৌতুক শোনায় কিন্তু এখানে সেটাও হয় না আলহামদুলিল্লাহ এখানে কেউ এসবের জন্য আসেও না যারা নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহামের অনুসারী এবং অন্য সব রাসুলের মানহাজ অনুযায়ী তাহিদের হৃদায়তের উপর দৃঢ় তারাই এখানে আসে তারাই এই লেকচার শুনে আর তারাই হলো লাহ ইল্লাহর বাহক এমন মানুষেরাই উম্মাকে পুনর্জীবিত করে এবং সাধারণত এমন মানুষেরাই রাসুলদের এবং পূর্ববর্তীদের মতো পরীক্ষিত হন আর এমন মানুষেরাই উম্মাহকে পরাজয় ও অন্ধকারের গহ্বর থেকে টেনে তুলেন। এটাই তাওহিদ এটাই ইসলাম হয় এটা এভাবেই গ্রহণ করবে অন্যথায় তুমি চলে যেতে পারো এভাবেই আমরা তাওহিদের শিক্ষা দেই সুতরাং ইনশাআল্লাহ আপনারা হলেন ওই সব হাতে গোনা মানুষের অন্তর্ভুক্ত যারা গুরুত্বের সাথে এই দিন ও তাহিদ শেখেন কোনো ব্যক্তিগত লাভের জন্য আপনারা এগুলো শেখেন না অথচ এই হাতে গোনা কয়জনের মধ্যেই কয়জন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নিজের করা এই দোয়াটি করেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয়ে চাচ্ছি এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না আমি জানি যারা এখানে আমাদের সাথে ক্লাস করেন কিংবা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসগুলো শুনেন তাদের অনেকেরই উদ্দেশ্য হলো ইলম অর্জন করা তাদের অনেকে দোয়া করেন এবং বলেন রব্বি জিতনি ইলমা হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন কিন্তু আমাদের মধ্যে কয়জন অনুপকারী জ্ঞান অর্থাৎ যেই জ্ঞান উপকারে আসে না সেটি থেকে আল্লাহ সুবাহআলার কাছে আশ্রয় চান নিজেদের সাথে সৎ হয়ে জবাব দিন যে এলম উপকারে আসে না বলতে ওই আলমকে বোঝানো হয় যা প্রয়োগ করা হয় না আমার ভয় হয় যদি আমরা এ নিয়ে একটি জরিপ করি তাহলে সেটার ফলাফল আমাদেরকে রীতিমতো হতাশ করবে আসুন নিজেদের সাথে নিজেদের প্রতি সৎ হয়ে এই প্রশ্নের জবাব দেয় শেষ কবে আমাদের মধ্যে কেউ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ আল্লা সুবহানহুয়া তালার সামনে পানিতে ভেজা কম্পমান পাখির মতো হয়ে দোয়া করেছে ভিক্ষা চেয়েছে আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালা যেন তাকে এমন আইন থেকে হেফাজত করেন যা উপকারে আসে না আল্লাহ সুহানা সহজ করুক আমাদের জন্য এটাই হলো খালাফদের অর্থাৎ পরবর্তীদের সাথে সালাফদের অর্থাৎ পূর্ববর্তীদের পার্থক্য যাদের উপর এ উম্মার ইতিহাস গড়ে উঠেছে এটাই হলো পরবর্তীদের সাথে পূর্ববর্তীদের মূল পার্থক্য উম্মাহকে টেনে তোলার জন্য যে কারিকুলাম দরকার সেটা আছে আমাদের আমাদের সামনেই আছে আমাদের নতুন কিছুর প্রয়োজন নেই আমাদের তথাকথিত মুফাক্কিরদের লম্বা লম্বা কথার প্রয়োজন নেই আমাদের ওই সব লোকদের প্রয়োজন নেই যারা ইসলামকে বদলে দিতে চায় উম্মাহকে টেনে তোলার কারিকুলাম আমাদের সামনেই আছে দিক নির্দেশনা আমাদের সামনে দেওয়াই আছে এবং চোদ্দশো বছরের বেশি সময় ধরেই এটা অপরিবর্তিতভাবে আমাদের সামনে আছে সমস্যা হল প্রয়োগে সমস্যা হলো বাস্তবায়নে আল্লাহ ইন্নি রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম এ দুয়া করতেন রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম সাহাবিদের ইলের প্রয়োগ করাতে সফল হয়েছিলেন আমরা আজ কাগজে ছাপানো যেসব আয়াত হাদিস পড়ি রসুলুল্লাহ সাল্লাহআলাম সাহাবিদের অন্তরে সেগুলো গেঁথে দিয়েছিলেন তিনি একে এমন এক দিক নির্দেশনায় পরিণত করেছিলেন যার উপর সাহাবিরা আমল করেছিলেন এবং তাদের জন্য এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থায় পরিণত হয়েছিল এটাই হলো তাদের সাফল্যের রহস্য কীভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিধ্বস্ত মরুভূমিতে পরস্পর যুদ্ধরত ধ্বংসাত্মক বেদুইনদের পৃথিবীর বুকে সবচেয়ে সফল জাতিতে পরিণত করেছিলেন এটিই হলো সেই সিক্রেট প্রায় চোখের পলকে বিদ্যুৎ চমকের মতো এই জাতি এক সুপার পাওয়ারে পরিণত হয় ইতিহাসে এমন নজির আর দ্বিতীয়টি নেই তেরো বছর ধরে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই তাহিদ ও আকিদা সাহাবিরাদি আল্লাহ তা আল আনহুমদের অন্তরে গেথে দেয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি তাদের অন্তরে এই আইম বসিয়ে দিচ্ছিলেন কাগজে না সিটিতে না ইউটিউব কিংবা ইন্টারনেটে না আজকে সবচেয়ে প্রাথমিক পর্যায়ের একজন তালিবুল আইমের কাছেও যত বই থাকে উম্মাহকে পুনরুজ্জীবিত করা অনেক আলিমের কাছেও এত বই ছিল না যেমন মাক্তায়াবুসিলা নামে একটি সফটওয়্যার আছে ডাউনলোড করা যায় এতে হাজার হাজার খণ্ড বই আছে তবে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনও এটা তেমন একটা দেখার সুযোগ পাইনি যে এলম পূর্ববর্তীদের ছিল সেটা আমাদের হাতের নাগালেই আছে এই এলমের বিন্যাস পরিমাণ এগুলো ইচ্ছে মতো কাগজে কিংবা সিডিতে নিতে পারা অথবা ইচ্ছে মতো এর মধ্য থেকে যে কোনো একটি তথ্য সার্চ করতে পারা এগুলো খুব সহজ হয়ে গিয়েছে সব মিলিয়ে ইতিহাস বিখ্যাত আলীমদের চেয়েও অনেক বেশি ইলম কাগজে কলমে এখন আমাদের কাছে আছে সুরা ইউসুফের আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ ইয়াকুব আলাইসাল্লামকে বলেছেন আর সে ছিল জ্ঞানী কারণ আমি তাকে শিখিয়েছিলাম এই আয়াতের অর্থ হলো তাকে জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা দান করা হয়েছিল তাকে যা শেখানো হয়েছিল তাকে সেটা প্রয়োগ করার যোগ্যতা মুবারকাউরি রাহুল প্রশ্ন করা হয়েছিল আপনি পছন্দ করেন নাকি অর্জিত করেন তিনি জবাবে বলেছিলেন এলম অননেশন করা হয় প্রয়োগ করার জন্যই তাই কখনো আমল করার জন্য এলম অর্জন ছেড়ে দিও না আর এল অর্জনের জন্য আমল করা ছেড়ে দিও না সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন মূলত তিনি এখানে বলছেন যে এলম এবং এলমের প্রয়োগ পরস্পর অবিচ্ছেদ্য একটিকে অপরটি থেকে আলাদা করা যায় না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্রদের একবার বলেছিলেন আমি এমন কোনো হাদিস বর্ণনা করিনি যেটার উপর আমি নিজে আগে আমল করিনি একবার আমি একটা হাদিস দেখলাম যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আবু তিবার কাছে হিজামা করার জন্য গিয়েছিলেন এবং এজন্য তাকে এক দিনার দিয়েছিলেন তো এই হাদিস দেখার পর আমিও একজনের কাছে গিয়ে হিজামা করালাম এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যা দাম দিয়েছিলেন সে দামই দিলাম যাতে করে আমি হুবহু সেই সুনার অনুসরণ করতে পারি ইমাম আহমদ বলছেন তিনি এমন কোনো হাদিস বর্ণনা করেননি যেটার উপর তিনি আগে আমল করেননি ইমাম আহমদ তার মুসনাদে আহমদে চল্লিশ হাজার হাদিস সংকলন করেছিলেন আর তিনি মুখস্থ করেছিলেন প্রায় দশ লক্ষের বেশি হাদিস তিনি এর সবগুলোর উপর আমল করেছিলেন এটা কি আদৌ সত্য হতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কখনোই এমন দাবি করার কথা না যা তিনি করেননি ইব্রাহিম আল হার্বি বলেছেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে ছিলাম আমি ছিলাম তার সাথী ২০ বছর ধরে শীত গ্রীষ্ম দিন রাত নির্বিশেষে এমন কোনো দিন পাইনি যেদিন ইমাম আহমদ আগের দিনের চেয়ে পরের দিন আরও বেশি আমল করেননি বিশ বছর ধরে দিন রাত প্রতিদিন তিনি ঠিক আগের দিনের চেয়ে তার পরের দিন বেশি আমল করেছিলেন এলমের প্রয়োগ করেছিলেন তিনি রাহিমাহুল্লাহ সালাফগঞ্জ যখন এলমুখী হতেন এলম অর্জন করতেন তখন সেটা তাদের মধ্যে প্রকাশ পেত তাদের নম্রতা তাদের বিনয় তাদের কথা ও তাদের আমলের মধ্য দিয়েই সে এলম প্রকাশ পেত এভাবে এলম তাদেরকে প্রভাবিত করত আজকে এমন অনেক তালিবুলাইম হবার দাবিদার আছে যারা আগে বারে সময় কাটাতো। এখন তারা তালিবুল আইম হবার দাবি করে এবং উম্মার মহিরুদের বিরুদ্ধে তাদের মুখের লাগাম খুলে দেয় আল্লাহ সুবাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের খিদমাতে তারা যাদের জুতাতে লেগে থাকার ধুলার সমান হতে পারে না মাত্র কিছুদিন আগে তুমি বারে সময় কাটাতে আর এখন হঠাৎ করে তালিবুল তুমি মহিরুদের রিফিউট করা শুরু করে দিয়েছ এখানে আমি শুধু কথা বলছি না বরং ওইসব লোকদের কথাও বলছি যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মডার্নিদের সাথে এক হয়ে সত্যিকারভাবে তাহিদের অনুসারীদের বিরুদ্ধে লাগামহীন কথা বলে দুই দিন আগে র্যাপ ড্যান্স করতো এখন সে উম্মার মহিরুহদের বিভ্রান্তের মতো রিফিউট করে বার ও ক্লাবে সময় কাটাতো আগে আর এখন রিফিউট করে অপবাদ দেয় আলিম এবং ওইসব মানুষ যারা তাদের জীবন এবং সম্পদ আল্লা সুবাহ রাহে উজাড় করে দিয়েছে তাদের বিষাক্ত গোস্ত চাবায় অথচ সালাফরা ছিলেন এমন মানুষ যখনই তারা ইম অর্জন করা শুরু করতেন সেটা তাদের মধ্যে প্রকাশ পেত তাদের খুশো তাদের বিনয় তাদের নম্রতা তাদের কথা ও কাজে সেটা প্রকাশ পেত কারো মধ্যে যখন আদব ও ভদ্রতার অভাব থাকে সেটা কি এজন্যই হয় যে সে এই ব্যাপারে জানে না আপনি কি মনে করেন এমন লোকেরা তাদের কথা তাদের আমল এবং তাদের অপবাদের ব্যাপারে জানে না আপনি কি আসলেই মনে করেন তারা জানে না তারা নিশ্চয়ই জানে কিন্তু এটা হলো ইম্লা ইয়ানফা অর্থাৎ এমন জ্ঞান যা উপকারে আসে না সেটার ক্রোধ সেটার অভিশাপ নইলে কেন রাসুল্লাহ সাল্লাহ আলাই তার ঢুকে সাথে সাথে আবার বেরো হয়ে যাবে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে এর কোনো বাস্তবায়ন আপনি দেখবেন না এমন এলম যা উপকারে আসে না কুরআনে একটি বর্ণনা আছে আবু ওসমান আলহাইরি রাহুল্লা নামে একজন আলিম তার দর্স তার ক্লাস শুরু করার জন্য বসলেন তিনি তার দর্শের ছাত্রদের উদ্দেশ্যে ভূমিকার মতো সামান্য কিছু কথা বলেই চুপ করে গেলেন আর কথা বলছেন না মাথা নিচু করে চুপ করেই আছেন উস্তাসকে হঠাৎ করে এতক্ষণ চুপ থাকতে দেখে আবুল আব্বাস বললেন ইয়া শাইক হঠাৎ করে চুপ করে গেলেন যে দর্স বা ক্লাস শুরু হবে কখন শাইক আবু ওসমান আল হাইরি মাথা তুলে তাকালেন এবং কাঁদতে শুরু করলেন তারপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন যার তাকোয়া নেই শাইক এখানে তার নিজেকে ইঙ্গিত করছিলেন এমন মানুষ কিভাবে অন্যদের তাকোয়ার বিষয়ে আদেশ করতে পারে এতো এমন যে একজন ডাক্তার কাউকে এমন রোগের জন্য ওষুধ দিচ্ছেন যে রোগ থেকে তার নিজেরই প্রথম সুস্থ হতে হবে পুরো দর্শে কান্নার রোল পড়ে গেল শাইকের এ ছোট্ট কথায় হালাকার সবাই কাঁদতে শুরু করলেন তারা জানতেন এলমের উপর আমল করা অর্জিত এলম প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ ইয়ানফা এ দু অর্থ বুঝতে পারছেন আপনারা কথার ফুলঝুড়ি আর এলম আজ সহজলভ্য কিন্তু এলম অনুযায়ী আমল আজ দুর্লভ সত্যি বলছি আমি এসব বলে আপনাদের এলম অর্জন করা থেকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিতে চাইছি না বরং এর মাধ্যমে আমি আপনাদের অনুপ্রাণিত করতে চাইছি অর্জিত রিল্মর আমল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে চাইছি মানুষকে যে কাজ থেকে বিরত থাকতে বলছেন আপনি নিজেও তা থেকে বিরত হন মানুষকে যে কাজ করতে বলছেন নিজেও সেটার অনুসরণ করুন আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বেও আমরা আজকের আলোচিত বিষয়ের উপর অর্থাৎ অর্জিত জ্ঞানের উপর আমলের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ তারক আল্লাহম আল্লাহআ সঈদিনা মুহাম্মদাহিম আসসালামক রহমতুল্লাহ ববরকত यंगला अडियो सरिजटर बाकी पर्वगुल्लो शनते भिजिट कर मुबाशिर मीडिया फेसबुक पेज डब्लिव डब्लिव डब्ल्यू